আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দাওলা কর্তৃক গুলশান আক্রমণ এটার একটি মৌলিক আলোচনা ও বিশ্লেষণ তো আজকে আমাদের সাথে আলোচনায় যোগ দিয়েছেন আমাদের একজন সম্মানিত শেয়েক আবু আরবি আল হিন্দি তো শেখকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমাদের সাথে এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য তো সম্পতি পঁচিশে রমাদান চোদ্দোশো সাঁইত্রিশ সিজীতে ঢাকার গুলশান ক্যাফেতে চোদ্দ জন কাফির ও দুইজন জালিম মোরতাদ বাহিনীর সদস্যকে হত্যা করা হয়েছে এই অভিযানের আলোকে যে বিষয়টি সামনে চলে আসছে তা হচ্ছে গ্লোবাল জিহাদের ব্যাপারে আগ্রহী ব্যক্তিগর এই অপারেশনকে কিভাবে নেবে এখানে অপারেশনের বৈধতা কিংবা অবৈধতা প্রশ্ন আসছে না বরং যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গুলশান রেইডের পর বাংলাদেশের তানজিম আল কায়েদা ও তানজিম আল দাওলা রাজনৈতিক ও সামরিক পরিকল্পনাকে কিভাবে দেখা হবে তো বিষয়টি এভাবে আলোকপাত করা যেতে পারে যে এত স্বল্প সময়ের ভেতর তানজিম আদাওলা অথবা আইএস এতগুলো হামলা সফলভাবে করে ফেলল বিশেষ করে সর্বশেষ গুলশান অভিযানের মতো আন্তর্জাতিক মানের অভিযানও সফলভাবে পরিচালিত করল তার বিপরীতে বাংলাদেশে তানজিম আল কায়দার সামরিক ও রাজনৈতিক পরিকল্পনা আলোকে কাজের প্রতি অতিরিক্ত সতর্ক ও দৃঢ় হয়ে যাচ্ছে কিনা তো তানজিম আদাওলার তুলনায় তানজিম আল কায়দা দাওয়াতি ময়দানেও পিছিয়ে পড়ছে কিনা তো ইনশাল্লাহ সরাসরি এর উত্তরে যাওয়ার আগে ধারাবাহিকভাবে কিছু বিষয় আলোচনা করা অত্যন্ত জরুরি তো প্রথম বিষয়টি হচ্ছে বৈশ্বিক প্রেক্ষাপটে তানজিম আল কায়দা ও তানজিম আদাউলার দৃষ্টিভঙ্গি পর্যালোচনা দ্বিতীয়ত যেটা হবে সেটা হচ্ছে তানজিম আল কায়দা তানজিম আদাউলার সাথে প্রতিযোগিতায় লিপ্ত কিনা তৃতীয়ত যে বিষয়টি আলোচনা করা হবে সেটি হচ্ছে দাওয়াতি ও মিডিয়ার ক্ষেত্রে তানজিম আল কায়দা ও তানজিম আদাউলার দৃষ্টিভঙ্গি পর্যালোচনা চতুর্থটি যে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে তানজিম আল কায়দা ও তানজিম আদাওয়ালার দৃষ্টিভঙ্গি নিয়ে পর্যালোচনা পঞ্চম যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে গুলশান আক্রমণের আলোকে বাংলাদেশের তানজিম আল কায়দা ও তানজিম আদাওয়ালার তুলনামূলক পর্যালোচনা দু হাজার চোদ্দ সালে খিলাফা ঘোষণা করার পর দাওলা তাদের অধীনে থাকা ভূখণ্ডের অধিকাংশই হারিয়ে ফেলেছে একে এক তানজিম আদাউল্লা তাদের নিয়ন্ত্রণে থাকা আইন আল ইসলাম তিকরিক রামাদি আনাবার হারিয়েছে ফালুজার অধিকাংশ নিয়ন্ত্রণ হারা একেবারে কেন্দ্রীয় নেতাদের বাসায় পছন্দের দিয়ে গিয়েছে আমেরিকা যা তাদের দুর্বলতায় ধরে তুলে ধরে সিরিয়ায় তাদের দখলে থাকা ভূখণ্ডের সবই তারা মুজাহিদদের থেকে দখল করেছিল অধিকাংশ ক্ষেত্রেই ফিতনা এড়াতে এবং মূল শত্রু বাসাত আল আসাফ ও তার মৃত্যুদের উপরে ফোকাস রাখতে দাওলার সাথে যুদ্ধ এড়িয়ে যাওয়াতেই মুজাহিদ থেকে দাওলা এগুলো দখল হতে পেরেছিল এটা আপনি অবশ্যই জানেন যেটা লক্ষ্য কি তাদের রাজধানী হিসাবে খ্যাত রাক্কা স্বাধীন করেছিল সিরিয়ার মুজাহিদ্দ গ্রুপগুলোই যাদেরকে তাজিম আল দাওলা তাক ফির করেছে এই এটাও আমরা সবাই জানি সিরিয়াতে বাসা সরকারেরকে হটিয়ে তানজিম আদাওয়ালা শুধুমাত্র পাল মেয়েরই দখল করতে সক্ষম হয় অথচ এটা তারা দ্রুতই হারিয়ে ফেলে সম্প্রতি তাদের মুখপাত্র আবু মোহাম্মদ আদনানি জানিয়েছেন যে তারা গড়িয়ালা যুদ্ধে ফিরে যাচ্ছে দুই বছরের কম সময়ের মধ্যে এত সুবিশাল অভিজাত ও শক্তিশালী যে আজ এমন স্থীিত হয়ে গেল এটা ঠিকই অর্জন কেন্দ্রের বাইরে কিছু নজর করা অভিযান বিচ্ছিন্নভাবে তারা করতে পেরেছে কিন্তু যদি কেন্দ্রিক কেন্দ্রই অস্তিত্ব বিলীনের ধারা অব্যাহত থাকে তখন এর বাস্তবতার বাইরে অবস্থানকারী সদস্যদের কাছে স্পষ্ট হয়ে ফুটে উঠবে তখন এ ধরনের অর্জনও খুব একটা দেখা যাবে কেননা খেলাফার ফাঁকা বলে তো উৎসাহী যুবকদের কাছে তাদের মিথ্যাচার গোপন করার সব থেকে ছিল যখন এই ফাঁকা বলে অরণ্যের সুযোগটাও হারিয়ে যাবে তখন তারা নতুন করে সদস্য সংগ্রহ করতে একদমই ব্যর্থ হবে লক্ষণীয় ইউনিশিয়া সৌদি আরব জর্ডান প্রভৃতি জায়গায় তারা বিচ্ছিন্নভাবে বেশ কিছু দৃষ্টি আকর্ষণকারী হামলা পরিচালিত করতে পারলেও এর ধারাবাহিকতা তারা কিন্তু আর ধরে রাখতে পারেনি অভিযানগুলো আগে এবং পরে তাদের অর্জনটা কোথায় নাইজেরিয়ার বুকোহারামের দাওলার তাকফিল ও তারা হুরাপ্রবণ সাম্রাজ্যবাদী পদ্মা অনুসরণের পর থেকে তাদের অবমনয়নের হার লক্ষণ বিপরীতে এই বিষয়ের সংক্ষেপে আল কাদার দৃষ্টিভঙ্গি তুলে ধরা হলো আবু আবুবায়দা আল মাদ্দেশির রহমতুল্লাহার বলেন যখনই একটি বৃহৎ শক্তি তার প্রসারের জন্য প্রয়োজনীয় অর্থনৈতিক ও সামরিক সামর্থ্য না থাকা সত্ত্বেও মারাত্মকভাবে সাম্রাজ্যবাদ বিস্তারের পথ ধরে অথবা পশ্চাৎপ্রসারণের সম্ভাবনা অপজ্ঞা করে তখন এর ফলাফল অপরিবর্তিতভাবে ধীরে ধীরে কিন্তু স্থায়ীভাবে অধপতনের দিকে এগিয়ে যায় আমেরিকা বর্তমানে এ পরিস্থিতি সম্মুখীন এটা আমরা সবাই জানি গরিলা যুদ্ধের অতিবিস্থিতির বৃষ্টি উদাহরণগুলোর মধ্যে সাংগঠনিক কাজে অতিবিস্থিতি অন্যতম এটি ঘটে তখন যখন সংগঠনের সদস্য সদস্যবৃত্তির যে ধাক্কাটা বহন করার সামর্থ্য না থাকা সত্ত্বেও সংগঠনকে বড় করা এর মধ্যে রয়েছে সংগঠনের নতুন লোক নিয়োগ দেওয়া এবং প্রশাসন প্রশিক্ষিত প্রশিক্ষণ সামর্থ্য নির্মাণ এবং অস্ত্র নিরাপত্তার সংরক্ষণের জটিলতা যার ফলে সংগঠনের উপর দায়িত্ব একটি যা তারা সামর্থ্যের বাইরে চলে যায় এবং বাস্তব সুযোগ হারায় বিপরীতে এটি আন্দোলনের সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায় সংগঠনের পিছনের দিকে হারতে থাকে এবং তাদের পাটল ধরে যায় তাদের সদস্যদের একতার অভাবে এবং তাদের প্রয়োজনে পূরণের অসমর্থ থাকলেও এর ফলে সদস্যরা নিজেদের সংগঠনের বোঝা হয়ে দাঁড়ায় এর সাথে যদি কমতে থাকা অথবা নির্ধারিত আর্থিক সম্পদ থাকে এবং সাংগঠনিক দক্ষ লোক না থাকে তবে জটিলতা আরো বেড়ে যায় এ অবস্থা আরো খারাপ হয় যদি সংগঠনের নেতা ও সদস্যের মধ্যকার তথ্যগত দূরত্ব তৈরি হয় এ ধরনের দূরত্ব অনেক কারণে হতে পারে যেমন গরীলা যুদ্ধের পেশাদার ব্যক্তিদেরকে জানা ব্যক্তিকে জানা যার ফলে সাংগঠনিক পরিসর বৃদ্ধির পূর্বে এ বিষয়ে গবেষণা দরকার এর বিভিন্ন দিক ও পরবর্তী ফলফল বিবেচনা আনতে হবে সংগঠনের বিপদকালীন সময় পার করার সামর্থ্যর উপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে হবে অবশ্যই যাতে সংগঠনের সংখ্যা জিহাদি কাজ যারা তত্ত্বাবধান করে তাদের চাপ না হয়ে দাঁড়ায় সাহেখের বক্তব্যের আলোকে দেখুন তানজিম আদাউলার বর্তমান বিপর্যয়ের অন্যতম একটি কারণ স্পষ্ট হয় কি না তারা জানে না একটা সামরিক সংগঠন কি কৌশলের দিক থেকে এত দুর্বল হয়ে যাবে একটা ব্যাপার তো অবশ্যই উত্তর হচ্ছে হ্যাঁ তারা জানে তবু কেন তাদের এই অবস্থা বাহ্যিকভাবে প্রাসঙ্গিক কারণ উল্লেখ উল্লেখযোগ্য প্রথমত নিজেদের মিডিয়ার মিথ্যাচার ও প্রতারণা দ্বারা নিজেরা আক্রান্ত হয়ে বাস্তবতা উপেক্ষা করা যেমনটা আমেরিকার হয়েছে আমরা সবাই জানি দ্বিতীয়ত বলা যায় খিলাফা ঘোষণার গ্রহণযোগ্যতাটা আদায় গোটা বিশ্বের মুসলিমদের সম্পৃক্ত করা তাদের বাধ্যবাধকতা হিসেবে চেপে যায় এই দায়িত্ব এই দাবি পূরণ করতে গিয়ে অতি প্রসারণতার ফে পা দেয়া তৃতীয়ত বলা যায় মুসলিমদের অন্যায় তাকফিল ও হত্যা করার মাধ্যমে নিজেদের উম্মাহ থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেলা চতুর্ধার একটি ব্যাপার বলা যায় যে বিভায়ে মানুষ হত্যা ও তার প্রচারের মাধ্যমে যে ইমেজ নষ্ট করে ফেলা নিজেদের তাঞ্জিমের সদস্যদেরকেও হত্যা করে ফেলা যার ফলে গ্রহণযোগ্য বিলুপ্তি ঘটে ঘটে অর্থাৎ আমরা তাহলে কী দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে তানজিম আদাওয়ালা কেন্দ্রভিত্তিক ইরাক থেকে শুরু করে অন্যান্য ভূখণ্ডগুলোতে নিয়ন্ত্রণ কোনো পদ্ধতিতেই অগ্রসর হতে অক্ষম সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি ও নাম কামানোর চেষ্টা করে তারা কিছুটা সফল হয়েছে বটে তবে দিন শেষে তাদের দমন করা গুফারদের জন্য হয়ে গেছে পানির মতো সহজে গুফারা ইরাকের এত বিশাল ভূখণ্ড একের পর এক এতদিন কিভাবে দখলে দিল এটা বিষয় কি বলবেন এই উত্তরে বলা যায় যে দিশা দিন আমরা তাদের জন্য দোয়া করি আমিন এতদিন ভূমি দখলের উদ্দেশ্যে মুজাহিদদের উপর পাইকারি হামলা চালানোর মুখপাত্র তাদের যে আদনানি একের পর এক ভূমি হারানোর পর বলে উঠেছে যে আজ যে মনে করে আমরা কোনো ভূমির প্রতিরক্ষা কিংবা কর্তৃত্বের জন্য যুদ্ধ করি কিন্তু এগুলোর বিজয় মাফ কাটি নিশ্চয়ই সে সত্য থেকে বিচিত হয়েছে এই তারা একটি অডিও বার্তা নিয়ে বলেছিলেন তার অডিও নাম ছিল যে ওই যে তারা বেঁচে থাকে প্রমাণ সহকারে অথচ দেখেন তানজিম আর দাওলার দাওয়া টিকেই দাওয়াটা হচ্ছে এরকম যে অথচ তানজিম আদাওলার আছে কিন্তু তাদের খিলাফা এবং অধ্যুষিত বিশাল ভূমিকেন্দ্রিক প্রচারণার উপর এখানে তাদের কেন্দ্রীয় মিডিয়া হায়াত মিডিয়া সেন্টার থেকে প্রকাশিত একাধিক ভিডিওতে তারা তাদের খিলাফার অধীনে কত বড় ভূমি আছে তা দিয়ে মুসলিমদেরকে তারা আহ্বান জানিয়েছে এটা একটা অবান্তর ব্যাপার এর বিপরীতে আল্লাহর সাহায্যে বিস্তৃত ভূখণ্ড নিজেদের দখলে নিয়ে সরিয়ে প্রতিষ্ঠা ছাড়াও দেখেন এখানে মরক্কো মালি লিবিয়া আলজেরিয়া টিউনিশিয়া ইন্দোনেশিয়া ইয়েমেন সোমালিয়া কক্রেশ পাকিস্তান সিরিয়া নেবানন আফগানিস্তান সুদান সহ মুসলিম ভূখণ্ডের বিশাল জনগোষ্ঠী অসংখ্য ইসলামী সংগঠনের পরোক্ষ সমর্থন অংশগ্রহণ ও সক্রিয় সদস্যদের নিয়ে সবর শক্তির সাথে তানজিম আল কায়দা কিন্তু এগিয়ে যাচ্ছে এটা কিন্তু আমাদের সকলের একটা লক্ষণীয় ব্যাপার যেটা মানুষ খুব ভালোভাবে বুঝতে পারছে যে আল্লাহ সাহায্য তার প্রিয় বান্দাদের উপরে ভেবে আসে তো সরিয়ে আইন ফিরিয়ানা হয়েছে কিন্তু সুভস্থিত ভূমিতে পরিস্থিতির দবিতে কৌশলগত কারণে স্বল্প সময়ের জন্য কিছু হোটেলেও ফিরে আসতে কিন্তু খুব দ্রুতই সক্ষম হয়েছে এবং কুফারদের অন্তরে যন্ত্রণা সৃষ্টি করতে পেরেছে অত্যন্ত সুনীপণ এবং বিজয় কিন্তু শুধুমাত্র একমাত্র আল্লাহ পক্ষ থেকেই আসে আসে দেখানে দেখেন একটা ব্যাপার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো দাবলা পরিচিত তো অন্যদিকে তানজিম আল কায়দার শত্রু মিত্র চিহ্নিতকরণের দক্ষতা দীর্ঘ প্রস্তুতি ও পরিকল্পিত পদক্ষেপের দীর্ঘমেয়াদী ফলাফল কিন্তু আমাদের চোখের সামনে এখন উপস্থিত তো দার ম প্রতিপক্ষ কুপুরের সর্দার আমেরিকা ও তাদের স্থানীয় মিত্র দালাল শাসক এছাড়া তারা যারা ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক পর্যায়ের সরাসরি ইসলামের বিরুদ্ধে চক্রান্ত লিপ্ত তারাও তানজিম আর হ্যাঁ তারা কিন্তু মূল লক্ষ্য থেকে কখনোই সরে নিন অর্থাৎ তাজিম আল ইসলাম ও মুসলিমদের জন্য আমেরিকা ও মূর্দা শাসকের নামক কর্কটবাদিকে বাদ দিয়ে তানজিম আর দাওলার সাথে প্রতিযোগিতা লিপ্ত কিন্তু কখনোই হয়নি বড় আপনি দেখেন তানজিম আর দাওলাকে বিভিন্ন ভূখণ্ডে অবস্থান ভেদে দালিলিক খণ্ডন ঐক্যের আহ্বান এবং কোথা যুদ্ধের মাধ্যমে নিরসন করার চেষ্টা করা হয়েছে তাই কখনোই কোনো ভূখণ্ডে তানজিম আর দাওলার সাথে প্রতিযোগিতা বসত অভিযানে বের হর উদাহরণ কিন্তু দেখা যায় না দেখা যায় দেখা যায় না সরি দেখা যায় না বরং নিকট অতীত ও বর্তমান উল্টোটাই প্রতিমান হয় যে সাথে আল কায়দার সাথে মূল লক্ষ্য এটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপটেও আপনি পর্যালোচনা করেন আপনি অনেকটাই দেখতে পাবেন তাওয়াতি মিডিয়া এবং সামরিক সকল ময়দানে আল কায়দার বিরুদ্ধে প্রতিযোগিতা লিপ্ত হওয়ার প্রবণতা পরিষ্কারভাবে ফুটে উঠেছে অলরেডি ইয়েমেন সোমালিয়া লিবিয়া সিরিয়া সর্বত্র আল কায়দার বিচ্ছিন্ন ও লিধাবিভক্ত করার উদ্দেশ্যে তানজিম আকাওয়ালার মিথ্যাচার এবং প্রবঞ্জনা নির্ভর মিডিয়া ঠালাও প্রচার আমরা কম বেশি যদি কেউ সতর্কতার সাথে করে এবং গুপ্ত হত্যার মাধ্যমে ইসলামের অভিনব ও পন্থা কিন্তু যদি সেটাই আল কায়দাকে ছাড়িয়ে যাওয়ার জন্য না হয় তবু তাদের কাজগুলো কিন্তু বিচ্ছিন্ন বিক্ষুব্ধ ছিল প্রায় প্রতিটা হামলাতে গ্রেফতার এবং সারীরভাবে উত্তীর্ণ নয় এরকম রক্ত অস্ত্রতা আমাদের কাছে তাতে তারগোড়া প্রবণতাকে স্পষ্ট স্পষ্ট করতে পারে সুতরাং এটা পরিষ্কার পৃথিবীতে কোথাও তানজিম আদাউলার সাথে প্রতিযোগিতা লিপ্ত হওয়া তানজিম আল কায়দার উদ্দেশ্য নয় যদি তাই হতো তাহলে জুলহাস মান্নান এবং স্বামীর মাহবুব হত্যার পর প্রদত্ত বিবৃতিতে আমি নিজে দেখুন আলকাদের কায়দার নিম্ন ভাষায় তানজিম আদাউল্লাকে আহ্বান জানাতো না সেখানে কি লেখা ছিল মনে আছে আপনার অবশ্যই হ্যাঁ সেখানে লেখা ছিল কিন্তু এটা দাউলাতুল ইসলামিয়া নামক দলটির কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আমরা এমন সব লক্ষ্য আক্রমণ আপনারা এমন লক্ষ্যপ্রস্তিতে আক্রমণ করুন যার ব্যাপারে শরীরের অনুমোদন আছে কোনো ন মুসলিম কিংবা ইসলামিক প্রমাণ নেই এমন কোনো টার্গেটকে আক্রমণ করা উচিত হবে না মুসলিম হওয়ার ন্যূনতম সম্ভাবনা থাকলেও সংশ্লিষ্ট ব্যক্তিকে আক্রমণ করা থেকে আপনারা বিরত থাকুন মনে রাখতে হবে ইসলামিক শরীরতে একজন মুসলিমের রক্ত ঝরানো অনেক বড় ব্যাপার ভুলেও যেন একজন মুসলিমের রক্ত প্রবাহিত না হয় সেদিকে লক্ষ্য রাখা বক্তব্য কর্তব্য এদেশে তো দীর্ঘদিন থেকে ইসলামের বিরুদ্ধে প্রকাশ্য ষড়যন্ত্র লিপ্ত ব্যক্তি প্রতিষ্ঠান কাজ করে চলেছে এসব ব্যক্তি প্রতিষ্ঠানের জঘন্য অপরাধ স্বয় ব্যাপারে সাধারণ মুসলিম ও মুজাহগঞ্জ সকলেই অবগত এ সকল ব্যক্তি প্রতিষ্ঠানকে প্রথমে আক্রমণ করে মুসলিম জনগণকে জিহাদের প্রয়োজন উজ্জীবিতাই করাই হবে বুদ্ধিমানের কাজ আর আমাদের হিকমুল উম্মাহ শাই কায়মান আল জাহরিরি আল্লাহ তাহাকে রহম রক্ষা করুন এর কথা স্মরণ দিতে চাই আমরা বাগদাদির খেলাফাকে স্বীকৃতি দিই না এবং এটা নবের আদলে খিলাফাও মনে করি না এর অর্থ এই নয় যে তার সম্বদয় সিদ্ধান্ত ও পদবিক্ষেপকে আমরা অবৈধ মনে করি তার যেমন রয়েছে পাহাড় সম ভুল তেমনি রয়েছে কিছু যথার্থ কিছু পদক্ষেপ তার ভুলের সৃষ্টি যতই বড় হোক না কেন আমি যদি ইরাক বা স্বামীজ বস্তিতে থাকতাম খ্রিস্টান ধর্ম নিরপেক্ষতাবাদী সাফাবি অনুসারীদের বিরুদ্ধে অবশ্যই তার দিকে সাহায্যের হাত আমি প্রসারিত করতাম কারণ বিষয়টি এসবের অনেক ঊর্ধ্বে এটি হচ্ছে খ্রিস্টানদের হামলার মুখোমুখি মুসলিমের সমস্যা তাই কাজে কাদ মিলিয়ে এ হামলার মোকাবেলা করা হবে মুজাহিদের জন্য অপরূপ দায়িত্ব এটা আপনি পাবেন ওই ইসলামিক বসন্ত সিরিজের প্রথম পর্বে শুনেছিলাম আলহামদুলিল্লাহ তবে এটা ঠিক তানজিম আল দাওলা কর্তৃক সৃষ্ট ঘোলাটে পরিস্থিতির আলোকে আলকায়দা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে থাকে যাতে জনমনের সংশয় সৃষ্টি না হয় যেমন ইয়েমএনএ মসজিদে হামলার পর আল কায়দা জাজিরাত আরও কিন্তু নিন্দা জানায় হ্যাঁ এবং তানজিম আল দাওয়া কর্তৃক পরিচালিত অভিযানের পর রাজনৈতিক পরিবর্তনের পর আল কায়দা কৌশল অতনা যে পরিবর্তন করে থাকে পরিস্থিতির দাবি অনুযায়ী যা মোটে প্রতিযোগিতামূলক আচরণ হিসাবে ধরতপ্য হবে না বরং রাজনৈতিক পদক্ষেপ হিসেবেই উল্লেখিত হবে হ্যাঁ এতে কারো জন্য তাঞ্জিমাল দেওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হোক তাঞ্জিমাল দাওলার সাথে এটা আশা করাটা ঠিক হবে এখন আপনার কাছে এই ব্যাপারটি জানতে চাই যে এই ব্যাপারটা একটা সেটা একটা কোনো মিল নাই তো দাওলার দাওয়া মিডিয়ার উদ্দেশ্য নিজেদের খিলাফ আর সমর্থক সদস্য সৈনিক সংগ্রহ করা কোনো ব্যক্তির জন্য অন্য কোনো জিহাদি তানজিমের সাথে মিলে কাজ করাকে তারা কিন্তু বৈধ মনে তারা গুরুত্বপূর্ণদেরকে মুরতাদ ঘোষণা করার ফতোটা কেন এবং মুরতাদা অধিক নিকৃষ্ট নীতির আলোকে মুজাহিদদের উপর আক্রমণ শুরু তো এমন আচরণ শুধুমাত্র মুজাহিদিন জামাতের মাঝে মিথ্যাচার ও বিভ্রান্তির প্রসারের মাধ্যমে যে বিভক্তি সৃষ্টি করা এটা একটা ব্যাপার তো জিহাদের প্রতিকদের অন্য জামাত থেকে দূরে সরিয়ে যে কোনো মূল্যে নিজেদের দলে ফেরানোর পেছনে তাদের এই নিকৃষ্টতম তাক ফিরে অবশ্যই ধ্বংসাত্মক এই কার্যক্রম কিন্তু তার পরিচালনা করছে তো অপরপক্ষে একটা জিনিস আপনি সুন্দরভাবে লক্ষ্য করবেন যে তো তানজিম আল কায়দার হচ্ছে এই উম্মান মাঝে জিহাদের পুনর্জাগরণ ঘটানো এবং সর্বপ্রথম কুফুর সর্দার আমেরিকা পতন ঘটানো যেখানে আমরা কিন্তু আমাদের শেখ শহীদ ওস্বামী মিন রাহিম একটা অবশ্যই এখানে আমাদের শায়ক আল্লাহ তাকে কবল করেন কিন্তু এখানে আমেরিকা হয়েছিল তো এই উদ্দেশ্যে জিহাদের স্বামিল হওয়ার জন্য কোন ব্যক্তির জন্য আল কায়দা দেওয়া বাধ্যতামূলক নয় আহ্বানও কিন্তু এরকম টানা তো এছাড়া সদস্য সংগ্রহ আল জন্য দুশ্চিন্তার কোন বিষয়বস্তুও না কেন সাংগঠনিক অতি প্রসারতার কথা মাথায় রেখেই তার জিম কায়দা সক্রিয় সদস্যের সংখ্যা নিয়ন্ত্রণ করে থাকে তো যেহেতু আল কায়দার দাওয়াতীয় মিডিয়া কার্যক্রম শুধুমাত্র সদস্য সমর্থক সংগ্রহের মতো সংকীর্ণ চিন্তা চিন্তাধারার মাঝে আবদ্ধ নয় সেহেতু বিচক্ষণ ব্যক্তির জন্য কিন্তু দাওলার দাওয়াহ দ্বারা প্রভাবিত হওয়ার কোনো সুযোগ নেই তো বাংলাদেশের প্রেক্ষাপটে আল ও তানজিম আর দাওলার দৃষ্টিভঙ্গিটা এটা আপনি হবে দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে আল কায়দা ও তানজিমের দাওলার যে দৃষ্টিভঙ্গিটা এটার সম্বন্ধে আমি যদি বলি তাহলে এটা বলতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে আল কায়দা নির্বাচিত লক্ষ্যবস্তু দেখলেই কিন্তু বোঝা যায় যে এটি একটি সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখেই অভিযানগুলো পরিচালিত হয় আসলে আমরা জীবনে যাই করি না কিন্তু আমাদের কিন্তু একটি সুন্দর একটা লক্ষ্য থাকতে হবে হ্যাঁ অবশ্যই যদি আমরা লক্ষ্য ছাড়া আগায় হ্যাঁ তাহলে আমরা কি কী পাব আপনি আমাকে এতটুকু বলতে পারবেন যে হ্যাঁ হয়তো শরীয়গতভাবে তাদের আক্রমণটুকু ঠিক ছিল কিন্তু এটা কৌশলগত ভাবে এটা কি বাংলাদেশের জন্য এখনি প্রযোজ্য এটা কি প্রযোজ্য আপনি দেখেন সুনির্দিষ্ট তাদের সুনির্দিষ্ট লক্ষ্যটা কোথায় গোটা পৃথিবীর কোন জায়গায় তাদের একটি সুনির্দিষ্ট লক্ষ্য আমরা পাচ্ছি হ্যাঁ প্রতিটি অভিযানে দীর্ঘমেয়াদী লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যেই কিন্তু পরিচালিত হচ্ছে আমাদের হালকা দেন এটা কিন্তু আমাদের সামনে একদম দৃশ্যমান যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মেরুকরণ যা এই অভিযানগুলো দ্বারাই অর্জিত হয়ে থাকে তাগুত সরকার গোষ্ঠীর বুদ্ধিভিত্তিক সহায়তা প্রদান করে আসছিল যে ব্লগার প্রকাশক এবং বুদ্ধিজীবী গোষ্ঠী তারা এই অপারেশনগুলোর পর নিরাপত্তা সংকটের সম্মুখীন হয়ে সরকারের বিরোধিতা করেছে আবার অন্যদিকে মুসলিম সেন্টিমেন্ট নিয়ন্ত্রণ রাখতে সরকারও এসব ব্লগার প্রকাশকদের প্রকাশের সমালোচনা করেছে যার ফলে ডিভাইডেড অ্যান্ড রুলসের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতির সফল বাস্তবায়ন হয়েছে আলহামদুলিল্লাহ এছাড়া কুফরের কেন্দ্র আমেরিকার দালাল জোরহাদ মানানকে হত্যার ফলে এদেশের মুসলিম সমাজকে সমতমিতার ব্যাধি থেকে পরিত্রাণ দেওয়ার মাধ্যমে ইসলামী আন্দোলনের সৈনিক তৈরি রাস্তা প্রসারিত হয়েছে এবং কুপুরের সদর আমেরিকা প্রায় প্রত্যক্ষভাবে আক্রান্ত করা সম্ভব হয়েছে তাদের মিলিয়ন ডলার প্রজেক্ট ফেস্ট দেওয়ার মাধ্যমে আল কায়দা আলকায়দার দাওয়াত জিহাদের অন্যতম লক্ষ্য উম্মদকে জিহাদের সাথে সম্পৃক্ত করা তিনি তাই প্রতিটি অভিযানই এদেশের মানুষকে কিভাবে নিবে সেটাকে সামনে রেখে পরিচালিত করা হয় অবশ্যই এখানে জন জনগণকে সন্তুষ্ট করার উদ্দেশ্য নয় আমাদের অবশ্যই উদ্দেশ্য হল আল্লাহ রব আলমিনকে সন্তুষ্ট করা তারপরও এখানে কিংবা সংখ্যাগরিষ্ঠ মনতুষ্টের উদ্দেশ্য নয় যেটাকে দেওয়াল বলতে চায় পরম এই চিন্তাধারা দীর্ঘদিন কুফর ইলহাদ দ্বারা বিষ্টিত থাকা মুসলিম জনপদকে ইসলাম ও জিহাদের দিকে এখন এবং আব্দুল্লাহ আজ রহেমাউল্লাহ এবং শায়েদ ওসামা রহিমাউল্লাহ শাহেদ আবু ইয়াহিয়া আলিবি রহিমাউল্লাহ শাহেদ আতিয়াতুল্লাহ রহেমাউল্লাহ যাদেরকে তানজিম আল্লাহ তানজ্জিম আদাল হাক মনে করে সকলেরই দৃষ্টিভঙ্গি কিন্তু এমনই ছিল আক্রমণের লক্ষ্যপ্রস্ত দিকে আপনি যদি লক্ষ্য করেন তাহলে আপনি দেখবেন পর্যাপ্ত পরিমাণ পর্যবেক্ষণ সার্বিক ও কৌশল বিশ্লেষণের পরেই আমরা কোনো পরিচালিত হয়েছি ক্ষেত্রে দেখা যায় নিহতীদের একেবারে ঘনিষ্ঠেরও তাদের অপরাধ কিংবা অবস্থানের ব্যাপারে জানতো না এই ধরনের রাজনৈতিক পদক্ষেপ সমূহ সুস্থ ও কৌশলী হিসাবে কিন্তু আমাদের সামনে আসে বিপরীতে আপনি দেখেন তালিম আল দাওলা শুধুমাত্র নিজেদের উপস্থিতি জানান দেওয়া ও অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে অভিযানগুলো করে আসতেন শিয়া, হিন্দু পুরোহিত যেকোনো জাতীয়তার বিদেশি হত্যামূলক সৃষ্টি ও নিজেদের উপস্থিতি দেওয়ার সামনে রাখা হচ্ছে তাদের সামনে রাখছে প্রতিটি অভিযানে পরে গ্রেফতারি এরাতে ব্যর্থতাও কিন্তু এটা প্রমাণ করে গণহারে নতুন রিক্রুটের দের কে তাদের অপারেশনগুলো কিন্তু পরিচালিত হচ্ছে নাহলে এরকম তো হওয়ার কথা নয় যেটা বলে সেটা এবং নিজেদের উপস্থিতি আমরা আছি লিপুল চক্রবর্তীর হামলা প্রেক্ষাপট থেকে স্পষ্ট হয়ে ওঠে যে কেন্দ্রীয় কোনো বৃহত্তর উদ্দেশকে সামনে রেখে টার্গেট নির্ধারিত হয় না বরং আশেপাশে কোনো হিন্দু বিদেশি কাজে নি পাওয়া গেলেই তারা হত্যা করে ফেলেন যা পরিষ্কারভাবে তাদের অরাজকতা সৃষ্টি ও হেডলাইনে থাকার উদ্দেশ্যে প্রমাণ করে ভাই আগু আনোয়ার সুন্দর করে তুলে ধরো এই বিষয়টি তার ভাষামতে আল কায়দার আরেকটি কৌশল হলো গোপনে নিজেদের প্রসার ঘটানো বৃদ্ধি বিভিন্ন দলের সাথে নিজেদেরকে সম্পৃক্ততা গোপন করা এবং একটি নির্দিষ্ট সময় আগে মিডিয়ার প্রচারের না। করা অন্যদিকে জামাতুল বাগদাদির আচরণ সম্পূর্ণ ভিন্ন আল চায় সবাইকে বোঝাতে যে তারা কোথাও নেই জামাদুল বাগদাদি চায় সবাইকে বোঝাতে আছে। বিভিন্ন দলের সাথে সম্পৃক্ততা গোপন করার ব্যাপারে শেখ উসামান রহমুল্লাহ যুক্তি ছিল যখনই আল সাথে কোনো দলের সম্পৃক্ততা প্রকাশ পায় তখনই তাদের বিরুদ্ধে কুফাজে আক্রমণ বেড়ে যায় এটা কিন্তু সবথেকে বড় যেটা ব্যাপার সেটা হলো নিজেদের প্রসার বাড়ানো আল্লাহ সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি হ্যাঁ সবখানে জানান দিয়ে তারা কি প্রমাণ করতে চায় আমরা আছি এছাড়া এবং সর্বশেষ বিষয় ভাই জনসম্পৃক্ত থেকে দূরে থাকুক নিজেদের দলের সদস্যকে বাইরে তাঞ্জিমার দাওয়ালা বাকিদের তো মুসলিমই বলে মনে করে না রামাদি তিকৃতে তারা সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছেন এটা কি মানে কত জঘন্য একটি ব্যাপার মুজাহিদদের হত্যার মাধ্যমে এলাকা সম্প্রেসিত করা এবং পরবর্তীতে তার শিয়াদের কাছ থেকে ছেড়ে পালিয়ে যাওয়া আপনি তো জানেন যুদ্ধের ময়দানে কিছু হটা কৌশলগত ব্যাপার ছাড়া পিছনে হাঁটার মানে কত নিকৃষ্ট একটি ব্যাপার যেটা তার পূর্বে সব অংস করে দেয় পরিচালিত করবে সে আসা না কিভাবে করা যায় বাংলাদেশে জাপানি মুসলিম মুসলিমকে হত্যা করা একবার চিন্তা করে দেখেন একজন জাপানি মুসলিমকে হত্যা করা এবং আমরা কিন্তু এরকম অনেক পিকচার দেখতে পেয়েছি পরবর্তী ঢালাভাবে ঢালাভাবে আমাদের আহ মুসলিমদের মাঝে মানে প্রতিক্রিয়াটা কিরকম হবে সলিমকে এই ধরনের একটা ব্যাপারে সুযোগ করে দিচ্ছে যে ইসলামকে নিয়ে যাতে মানুষ ভুল বুঝে ভুল বুঝার সম্বন্ধে কথা বলে তাহলে তাদের এই মূর্খের মতো কাজে তারা কাদের সন্তুষ্ট করতেছে তারা কি হুদিয়ার কুফফার এবং এই আমেরিকা সন্তুষ্ট করছে না এখানে ব্যাপারটা হচ্ছে যে তাদের কাজ কর্মের মাধ্যমে কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি তাদের নিয়ে কি সেটা আমরা জানি না ব্যাপারটা হচ্ছে কিন্তু কিন্তু তারা যাই করছে সেই কাজের কারণে কিন্তু এখানে ইসরায়েল বা আমেরিকারই কিন্তু উপকার হচ্ছে পরে খুশি হচ্ছে তারাই খুশি হচ্ছে যেমন বাংলাদেশে এই জাপানি মুসলিমকে হত্যা করা হুসনে দালান আক্রমণে একজন সুন্নিকে হত্যা করার মাধ্যমে যাচাই বাচারের অভাব হটকারিতার বহির প্রকাশ ঘটেছে কাছে ইতিমধ্যে এবং বন্দী হামলাকারী যখন পরে জানতে পেরেছে নিহতরা মুসলিম ছিল তখন আশ্বস করছে এটা কিন্তু নিউ ইয়র্ক টাইমসেও এই নিউজটা আসছিল তাছাড়া বাংলাদেশের তানজিম তানজিম আর দাওলাও হেফাজত সহ প্রায় সকল ইসলামিক সংগঠনকে কাফির ও অধিকাংশ উলামে কেলামকে জামিহা কাফির বিদ্যাতি মনে করে থাকে যা তাদের অফিসিয়াল বার্তাগুলিতে এসেছে পরিশেষে নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের অংশবিশেষটা যদি আপনি একটু বলতেন তাহলে ভালো হতো যে ওখানে একটা কথা বলেছিলাম এই কথাটা কিন্তু যে বলছেন মনে করছে উনি কিন্তু বিশেষজ্ঞ একজন উনি কিন্তু যদিও তারা আমাদের কোনো মান পক্ষে কথা বলে না কিন্তু তারা এই ব্যাপারগুলো পর্যালোচনা করে তারা কিন্তু তাদের বিবেকে যেটা আসে তারা যতটুকু বুঝে অতটুকু কিন্তু প্রচার করে যদিও তারা সবসময় সঠিক কিন্তু এখানে যে কথাটা লিখছে এটা কিন্তু উল্লেখযোগ্য একজন কখনোই যেটা জিহাদের মজা হোক বা যেখানে কখনোই কিন্তু কোনো বিধর্মী কিভাবে হত্যা করার বিধান দেওয়া হয় না যারা সরাসরি যারা সব সরাসরি আমাদের সাথে তাদেরকে হত্যা করতে পারবো সে যদি ফসল ঘরে তোলা মাছ অবশ্যই এবং তার বিপরীতে শুধুমাত্র নিজেদের উপস্থিতি জানা দেওয়া এবং দেশ ময়তা সৃষ্টি তার জীবনার উদ্দেশ্য এখন এই যে সাম্প্রতিক আমি তিনটি বিষয়বস্তুর অধীনে আলোচনা করতে চাই তো প্রথম যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে কৌশলগত পর্যালোচনা এখানে লক্ষ্য করবেন যে পাঁচজন সক্রিয় সদস্যের বিনিময়ে কিছু জাপানি আর ইটালি বা হত্যা করা তো বৈশিক জিহাজের প্রেক্ষাপটে মোটেও কিন্তু এর দ্বারা শুধুমাত্র যেটা হচ্ছে এরকম যে নিজেদের উপস্থিতি জানান দেওয়া আর সারা বিশ্বব্যাপী অজগতা সৃষ্টি করা তো কিন্তু মূলত বাংলাদেশ সরকার মৌলবাদের উপস্থিতি স্বীকার না করতে চাওয়াতে আই এস অস্থিরতা বেশ আগে থেকে দৃশ্যময় চলছে তো গুলশান আক্রমণ চলাকালীনই ভেতরের ছবি প্রকাশ অভিযান শেষ হওয়া মাত্রই হামলাকারীদের ছবি প্রকাশ করা থেকে স্পষ্টভাবেই কিন্তু এটা প্রমাণিত হয় যে বরাবরের মতোই দুটি উদ্দেশ্যকে সামনে রেখেই এই কিন্তু তার পরিচালনা করেছে কারণ কেননা দেখেন অরাজকতার সৃষ্টির মাধ্যমে ক্ষমতার মায়াজার সৃষ্টি ও মিডিয়াতে এক টানা অবস্থানের মাধ্যমে নিজেদের দল ভারী করা হলো কার্যকর বলেই ধরা হয়ে থাকে যে কোনো মূল্যে দল ভারী করার মানসিকতার উপর ভিত্তি করে তাদের যে অপারেশনাল স্ট্র্যাটেজি এগুলো কিন্তু গড়ে উঠেছে আপনি এটা কিন্তু সাধারণ আমাদের দেশের যে আহ গণতান্ত্রিক যে দলগুলো আছে তাদের মধ্যে লক্ষ্য করবেন একটা ইস্যু তৈরি করে তারা নিজেদের একটা বোমা হামলা করে তারা বিরোধী দলের উপর চাপিয়ে দিচ্ছে চাপিয়ে দিচ্ছে এরকম কিন্তু হতে যাচ্ছে এতে কিন্তু মানুষের ভিতরে সিম্পি তৈরি এই কারণে মানুষ তাদেরকে ভালোবাসতে শুরু করে ওরা কিন্তু মানুষের সেই গোষণটাকে নিয়ে মানে এক ধরনের খেলা শুরু করে বলতে পারেন যে সাম্প্রতিক উদাহরণ হচ্ছে গোসান অভিযান তো গুলশান অভিযানে আক্রান্ত নাগরিকেরা হচ্ছে ইটালি জাপানের নাগরিক নেটো বিমান হামলা বন্ধে কিংবা ইরাকি সেনা প্রশিক্ষণ বন্ধের মতো সুদূর প্রসারী প্রভাব ফেলার মতো দেশ এগুলো কিনা তো দেখেন এর আগে যেমন বেলজিয়াম আক্রমণ হয়েছে সেটা কি এজন্য যে যে বেলজিয়ামের নেটোর সদর তো বেলজিয়ামের নেটোর সদর থাকলেও বেলজিয়াম বৈশ্বিক যুদ্ধে কাফর কতটা প্রভাব ফাঁকা তো বেলজিয়াম আক্রমণের পর দাওয়ার অর্জন কতটুকু কি অর্জন করেছে তারা কিংবা বাংলাদেশ ইটালি বা জাপানি হত্যার ফলে কি অর্জন করেছে কতটুকু অর্জন তাদের কাছে না তো বৈশ্বিক প্রেক্ষাপটে প্রভাব বিস্তারকারী হামলা হিসাবে বিবেচিত হবে কতটুকু সেটা প্রশ্ন কিন্তু অনেকটা থেকে যায় এভাবে অসংখ্য অপরিকল্পিত হটকারী হামলার মধ্যে অরল্যান্ড হামলা বিশেষভাবে প্রশংসার কেননা পরিচালিত হয়েছে আল কায়দা পরিচালিত মাদ্রিদ আক্রমণ এমন সময় করা হয়েছিল যখন স্পেন গণহারে ইরাকে সৈন্য করাচ্ছিল মাদ্রিদ আক্রমণের পর স্পেন ইরাক থেকে সকল সৈন্য প্রত্যেক এবং প্রো আমেরিকান স্প্যানিশ সরকারদের পথ ঘটে যায় ওয়েস্টগেট হামলা ক্যানিয়ার কুসিডারদের আগ্রাসন ব্যাহত রাখার জন্য বা ব্যাহত রাখার উদ্দেশ্যেই পরিচালিত হয়েছিল যার সুদূর প্রসারী ফলাফল সকলের কাছে স্পষ্ট অর্থাৎ বৈশ্বিক প্রেক্ষাপটে আলোকেও দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদী ও সুদূর প্রসারী কৌশল বাস্তবায়নের উদ্দেশ্য ব্যতীত আল আমেরিকা ব্যতীত অন্য কোন কুফার দেশগুলোকে পারত্বপক্ষে আক্রমণের শিকার বানায় না এর উদ্দেশ্য মোটেও কুশিয়ার ও তার সহযোগীদের ছাড় बर देखो अमेरिका की सर्वत्र ही पेरेशान तोल कारण तो ये जे अमेरिका पतन घटले मित्र राष्ट्रगुलो ताश भेगे जा এবং বীজ নিল্লা খুব নিকটেই হলে যেমনটা প্রত্যক্ষ করা হয়েছে সোভিয়েত ইউনিয়নের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা জন্য যে তাই সামর্থ্য থাকা সত্ত্বেও সাপের মাথা আমেরিকা ও আগ্রাসী কুসেটের মিত্রদের যেমন ধরতে মালিতে আগ্রাসী কুসেডার ফ্রান্স বুরকিনা ফাসো পরে আপনার সোমালিয়াতে আগ্রাসী কুসেটের যে উগান্ডা ইথিওপিয়া ক্যানিয়া এগুলো বাদ দিয়ে যত তত্র আক্রমণ করার নীতি আল কায়দা অনুসরণ করে না এবং এটাই মহসিনে উম্মা আল মুজাদ্দিদ শোসামা বিন রাদাহা হল্লাহ এর দেখানোমান হাজ তো এই আলোচনা থেকেও তানজিমার দাওলার ন্যায় স্বল্প মেয়াদী তাৎক্ষণিক ফলাফল লাভের আকাঙ্ক্ষার চেয়ে দীর্ঘমেয়াদী সুদূর প্রসাদী লক্ষ্যের বিষয়টি কিন্তু প্রমাণিত হয় বাংলাদেশের প্রেক্ষাপটেও তাই যদি আল সামর্থ্য থেকেও থাকে তবুও কিন্তু দেখবেন যে তানজিম আল শুধুমাত্র প্রতারের আশায় ইটালি জাপানের ব্রাজিলিয়া হত্যা করতে রাস্তায় নামবেন এটা কখন নামেও নেই কেননা আল কায়দার নতুন করে নিজেকে প্রমাণের কিছুই নেই সামর্থ্যের আলোচনা সামনে আসছে তো দ্বিতীয়ত একটি ব্যাপার দেখবেন যে পুলিশ আল্লার যে একটা চিন্তাধারা সেটা হচ্ছে পূর্বের সময়গুলোতে তানজিম দাওলায় ধরনের অপ্রসনের মাধ্যমে কোনোভাবে পাঁচ বিচারহীন হত্যা করলেও পুলিশ অভিযানে তানজিম আল কায়দার পদাঙ্গ কিন্তু অনুসরণ করেছে আলকায়দা পরিচালিত গ্যাস প্ল্যান যে আক্রমণটা হয়েছিল ভুরকিনা ফেসল হোটেল স্প্লেন্ডিট বা ক্যানিয়ার ওয়েস্টগেট আক্রমণ ইত্যাদি আক্রমণগুলোতে মুসলিম রক্তের প্রতি আলকায়দার সতর্কতা ও কাফিরদের প্রতি কঠোরটা চমৎকার নীতি পূর্ব থেকে কিন্তু পশ্চিমের সকল মুসলমান বিশেষত ওলামায় কেরাম ও মুজাহিদ্দিনদের অন্তর্ কিন্তু পছন্দ করেছে প্রতিটি ক্ষয়ক্ষতি আর সম্ভব হয়েছে এবং কাফিরদের সর্বোচ্চ ক্ষতি সাধনার সম্ভব হয়েছিল দলিলাম সকল প্রশংসা শুধুমাত্র আলার জন্য তো বাংলাদেশেও আল কায়দা অনুমায় কেরাম ও সর্বস্তরের মানুষদের মন ইতিমধ্যে কিন্তু জয় করেছে পুরোহিত হত্যার সাথে সামনে কেননা হচ্ছে যে সাধারণ মুসলমানদের দিকে লক্ষ্য রেখে এতদিন ব্লগারদের জন্য মুর্তাদ প্রশাসন সংবেদন জানাতে সেটা কিন্তু তো বাংলাদেশে আলকায়দা থেকে তানজিম আদাউদার অবস্থান অনেক নাজুক সেটা তানজিম আদাউদার স্থানীয় কেন্দ্রীয় নেতাদের নিকটে কিন্তু স্পষ্ট স্পষ্ট না হলে বাংলার আইএস এর যে আমির আবু ইব্রাহিম হারিফ কেন ব্লগারদের বিদেশ যাওয়ার প্রণয়নের কৃতিত্ব নিজে নিতে যা আমরা তারা প্রকাশিত প্রত্যেকের দাবি থেকে কিন্তু আমরা জানতে পারি তাদের ভয়ে পালিয়ে যদিও তারা এখন পর্যন্ত হত্যা করেছে বা শুধু শুধু দেখা যে বিভিন্ন করে অরজকতা সন্ত্রাসবাদ সৃষ্টি করছে এতে কিন্তু দেশের মানুষ কিন্তু বা সাধারণ মুসলিমদের কিন্তু ইসলামের প্রতি অনেকটা দৃষ্টি রয়েছে তারা কিন্তু ইসলাম থেকে আলাদা করে এখন বাংলাদেশের আল কায়দার জনপ্রিয়তার বিপরীতে নিজেদের দলছুট আক্রমণটা শিক্ষা দিতে কেননা সৌদি আরব মালয়েশিয়া তুরস্কের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে আইএসএর নির্বিচারে বোমা হামলায় নিহত হয়েছে কিন্তু অসম কাহ সাল জামাতের সদস্যরা তো আল অনুসরণই প্রথমবারের মতো মুসলিম রক্তকে প্রাধান্য দিয়ে অপারেশন করা হলো সত্তর অনুসরণ বাংলাদেশের কৌশলগত দিক দিয়ে আল থেকে তান্ত্রিবাদ দেওয়াল পিছিয়ে আছে কিন্তু এখন অনেক তো দীর্ঘমেয়াদী যুদ্ধে টিকে থাকার সমস্ত প্রশ্ন সামনে আসলে এগিয়ে থাকবে আনসার ইসলাম তো গুলশানের অপরিসের পরিশোধিত চিন্তাধারার হামলা নতুন করে কিন্তু তৃতীয়ত যে বিষয়টি আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রচুর গ্রেফতারের পরও বাংলাদেশে একটি ক্ষুদ্র সদস্য গোষ্ঠীর মোটামুটি প্রশিক্ষিত আর পাঁচজন সদস্যকে অকাতারে বিলিয়ে দেওয়ার কিন্তু বুঝা যাচ্ছে যে দীর্ঘ মেধি দুটি টিকে যে বৃহত্তর উদ্দেশ্য নিয়ে তাদের অগ্রসর হওয়া তাদের মূল লক্ষ্য নয় মারেকাগুলোতে বিভক্তি সৃষ্টির মাধ্যমে মুজাহিদদের অধীনে থাকা যে কিন্তু তারা বিচ্ছিন্ন ভাবে কাজ করে যাচ্ছে যেমন সিরিয়া ইয়ে সোমালিয়া আফগানিস্তান স্বাভাবিক ভাবেই এবং মূল শত্রু থেকে যাতে আমাদের মনোরম না সরে যায় তো গোলশান আক্রমণের পর তাদের সক্রিয় যে সদস্য প্রদীপীয় সদস্যকে তারা হারে হারিয়ে ফেলছে যে ইটালিয়ান ও সাতটা জাপানি হত্যা করা কি হবে যে বিচ্ছিন্ন কিছু আক্রমণ করতে পারা কি জিহাদি তানজিমের সামর্থ্য বলে ধরা হবে কখন তো দেখেন প্রতিটি হামলায় গ্রেফতারি সহজলভ্য লক্ষ্য আক্রমণ একটি জিহাদি তানজিমের সামর্থ্য কীভাবে এর বিপরীতে দেখেন দু হাজার পনেরো সাল থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় প্রতিটি অপারেশনেই কিন্তু আল কায়দা গ্রেফতারি এড়াতে সক্ষম হয়েছে প্রকাশ্যে দিনের আলোতে হোক ঘরের ভেতরে হোক বা সহজতাত্ত্বিক মানুষের ভিড়েই হোক শুধুমাত্র আল্লাহ তাহার সাহায্য নিয়ে প্রায় সকল অপারেশনে লক্ষ্য বস্তু পতন সদস্যকে না সংগঠিত হয় একটা চিন্তা করে দেখুন যে ঢাকার কড়া মতো জায়গায় অপারেশন করে শেষ করে যে তিন চারশো লোকের ভিড় ঠেলে প্রতিমধ্যে পুলিশের সাথে এক প্রকার যুদ্ধে আল্লাহ সাহায্যের নিরাপদে ফিরে আসা কতটুকু সামর্থ্যের পরিচয় দেয় আল্লাহিজিসখানে আল্লাহর সাহায্য যে আসলে কিভাবে আল্লাহর প্রিয় বান্ধবের প্রতি আসে সেটা কিন্তু এ হামলা থেকে অনেকটা বোঝা যায় আসলে চিন্তা করা যাক একটা জিনিস চিন্তা করি আমরা যে বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপটে ত্রিস্তর নিরাপত্তার মানে তিন স্তরের নিরাপত্তা যেটাকে বলি আমরা নিরাপত্তা ব্যবস্থার মধ্যে যে সকল ভাইয়েরা শ্রেফ চাপাটি দিয়ে অপারেশন শেষ করে আবার বাতাসে মিলিয়ে যেতে পারে এমন সাহসীয় ক্ষিপ্র ভাইদের মাত্র জন সাহাযাতের নিয়তে তিনজন সাজা জিনিস অটোমেটিক রাইফেল সহ বাংলাদেশের যে কোনো ভবনের যে কোনো সময় প্রবেশে সক্ষম কিনা অবশ্যই অবশ্যই সক্ষম মাত্র দিনের জন্য তিন বছর পর দেশে আসা যে ব্যক্তিকে চিহ্নিত করে আমরা বুঝতে পারছি কাল কথা বলা হচ্ছে এখানে অবশ্যই অভিজিৎ রায়ের কথা বলা হচ্ছে চিহ্নিত করে ফেরার আগে হত্যা করার সামর্থ্য যাদের আছে একটি লক্ষ্য করেন সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ডে থেকে মিলিয়ন ডলারের প্রজেক্ট পরিচালনাকারী ব্যক্তির নাম ঠিকানা বের করে ঘরের ভিতর গিয়ে হত্যা করা সমস্ত যাদের আছে যেটা আমাদের সাম্পতিক হামলা তাদের পক্ষে আপনার হারবিদের চিহ্নিত করে হত্যা করা সম্ভব কিনা এটা কিন্তু অবশ্যই নিজেকে প্রশ্ন করা যেতে পারে যে আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত এই সকল ভাইদের মাত্র তিনজনকেও তঞ্জিম আল কায়দা বাংলাদেশ ফেরত পাওয়ার আশা না করে গোলশান অভিযানের নেই কোনো অভিযানে পরিচালনা করতে চায় তাহলে সেটা সম্ভব কিনা এটাও কিন্তু সম্ভব বি সম্ভব যে অর্থাৎ সামর্থ্যের প্রশ্নেও বিশ্বের অন্যান্য স্থানে নেই বাংলাদেশেও আল কায়দা অনেক আংশে এগিয়ে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার যে অশেষ অনুগ্রহ তার সকল প্রশংসা যে সামর্থ্য থাকা সত্ত্বেও আল কায়দা কি কখনোই তা করবে বা এখনই কি তা করবে আল কায়দার সামরিক ও রাজনৈতিক কৌশল আলোকে সে সময় কি এখনো এসেছে শুধুমাত্র সদস্য সংগ্রহের নীতিকে সামনে রেখে হামলা করা কি আল মান হাজার সাথে সংশ্লিষ্ট নাকি এ ধরনের হামলা বা হামলা কুপুরের কেন্দ্রে আঘাতের উদ্দেশ্যে আল করে থাকে দেখবেন যে দীর্ঘ আলোচনার পর আজকে যারা আমাদের আলোচনাটা শুনছেন তাদের প্রশ্নগুলো উত্তর কিছুটা হলেও আজ করা সম্ভব করার জন্য এরপরে যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে তানজিম আল কায়দা কি তানজিম আদালত এটা কখনোই নাই আমরা খুব সুন্দর ভাবে ইনশাআল্লাহ আল্লাহ যত লোক আমাদেরকে তোফিক দান করেছেন যে আমরা আলোচনা করার চেষ্টা করেছি তো তৃতীয় যে ব্যাপারটা ছিল যে দাওয়াতি ও মিডিয়ার ক্ষেত্রে যে তানজিম আল কায়দাউতার যে দৃষ্টিভঙ্গি সেটা নিয়ে আল্লাহ আমরা আলোচনা করতে পেরেছি যতটুকু আলাদা অভিজ্ঞান করেছেন তো যতটুকু মানে ভালো ততটুকু আমাদের আল্লাহ তাল যতটুকু খারাপ ততটুকু দায়ভার আমাদেরই দেখেন যে চতুর্থ যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম বাংলাদেশের প্রেক্ষাপটে তানজিম আল কায়দাউতজিমার দাওয়ালার যে দৃষ্টিভঙ্গি সেটা আর পঞ্চম যে ব্যাপারটি নিয়ে আলোচনা করেছি কুলশান আক্রমণের আলোকে বাংলাদেশের তানজিম আল ও তানজিমার দাওয়ার যে তুলনামূলক পর্যালোচনা সেটা তো আলোচনা থেকে প্রমাণ করার চেষ্টা আমরা করেছি যে বাংলাদেশের তানজিম আল কায়দা দাওয়াতি সামরিক ও রাজনৈতিক ক্ষেত্রে পিছিয়ে আছে এ কথা বলার বিন্দু মধ্যে কোনো সুযোগ অনুরোধ নেই তো আশা করি যারা সত্যের সন্ধানী সত্যানুসন্ধানী ব্যক্তিদের জন্য তা কিন্তু যথেষ্ট হবে এবং আল্লাহ তালাই সহজ করার মালিক তো পরিশেষে যে বিষয়টি উল্লেখ্য করা হচ্ছে এটা হচ্ছে যে শরীর দৃষ্টিকোণ থেকে আমাদের এই আলোচনাটি কিন্তু করা হয়নি শুধুমাত্র এবং কেবলমাত্র কৌশলগত থেকে আলোচনা করা হয়েছে বিস্তারিত জানতে চান তাহলে জস্তাদ আহমদ নাবির হাফিজাহুল্লাহ তালা যে সুন্দর আলোচনা সিরিজ আছে একটা লেকচার সিরিজ আছে যে দাও আসল লোক এই লেকচার সিরিজটা আপনারা শুনতে পারেন অথবা যে আরেকটা ব্যাপার আছে যে ওটা যেন কি এই ব্যাপারে খুব সুন্দর আলোচনা করেছেন তো সবাইকে এই দুটি ব্যাপারে একটু স্টাডি করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ তো সকল প্রশংসার সুযোগ আবার জন্য রবিল্লা আলমী